আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন দুজন মহিলা ছিল তাদের সাথে দুটি সন্তানও ছিল হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের ছেলে নিয়ে গেল সঙ্গের একজন মহিলা বলল তোমার ছেলেটি বাঘে নিয়ে গেছে অন্য মহিলাটি বলল না বাঘে তোমার ছেলেকে নিয়ে গেছে অতপর উভয় মহিলাই দাউদ আল্লাহ সালাম এর নিকট এ বিরোধ মীমাংসার জন্য বিচার বিচারপ্রার্থী হলো তখন তিনি ছেলেটির বিষয়ে বয়স্ক মহিলাটির পক্ষে রায় দিলেন অতপর তারা উভয় বেরিয়ে দাউদ আলা সাল্লাম এর পুত্র সুলাইমান আলাসাল্লামের নিকট দিয়ে যেতে লাগল এবং তারা দুজনে তাকে ব্যাপারটি জানালেন তখন তিনি লোকদেরকে বললেন তোমরা আমার নিকট একখানা ছোড়া নিয়ে আসো আমি ছেলেটিকে দুটুকরো করে তাদের দুজনের মধ্যে ভাগ করে দেই। দিই কথা শুনে অল্প বয়স্ক মহিলাটি বলে উঠল তা করবেন না আল্লাহ আপনার উপর রহম করুন ছেলেটি তারি। তখন তিনি ছেলেটি সম্পর্কে অল্প বয়স্ক মহিলাটির অনুকূলে রায় দিলেন